الحمد لله الذي لا تراه العيون ولا تخالفه الذنون ولا يسفه الواسفون ولا تغيره الحوادث ولا يكشى الدوائر يعلم مساقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل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 سكرته بالدنيا وسكرته العيش وأنتم تجاهدون في سبيل الله وتأمرون بالمعروف وتنهونا للمنكر فلما ظهر فيكم هب الدنيا وأنتم لا تجاهدون في سبيل الله ولم تأمروا بالمعروف ولم تنهوا للمنكر حينئذ القائلين بالكتاب والسنة রসুল মেরে আতীজো মেরে দু মেরে ভাই কেউ দুনিয়াতে ছিলাম না আবার একদিন আসবে কেউ দুনিয়াতে থাকবো না এই জন্য কোরআনের ভিতরে আছে এরকম সময় কি তোমাদের উপরে আসে না যে তোমরা কোন উল্লেখযোগ্য বস্তুই না। উনি আমাদের ওজুদে আনছেন সমস্ত মখলুক কে যেরকম ওজুদে আনছেন আমাদের কো আল্লাহ জল জলালুহ আমার একদিন আসবে মেরে দোস্তমিনে কিছুই থাকবে না এক সময় আসবে আল্লাহ জিজ্ঞাস করবে মাল আর ইয়া ইসমাওয়াত শুধু আসমানা বাকি আছে আপনি চিরঞ্জিব আবার হুকুম হবে এক এক আসমানের ভিতরে ঝাড়ু লাগাও তো এইভাবে সাত আসমান কে খালি করবে আবার আল্লাহ মালাকুলিজ করবে হাল বাকি আল আল আর্দি আলাদ আসমানে বাকি আছে তো মালাকুদ মহাব বলবে মা বাকি আলা আলাদা আর্শি হাই আল্লাহ বলবে এইবার আমার আড়োসের নিচে ঝাড়ু লাগাও হবে। এইবার আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি মাম বাকি আয়া মালাকাল মালাকুল মহুদ কে বাকি আছে তো জবাব আসবে আপনার চিরঞ্জীব আল্লাহ জিজ্ঞাসা করবে বারো জন কে কে বাকি আছে এবার নাম বলো তো বলবে نحن আরবা আমরা চার জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত এখন কে বাকি আছে বলবেলা নয় নয়জন বাকি আছে আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নয় জনের ভিতরে কে বলবে সামা নিয়া তু মিনহামিল আট জন আপনার আড়স বহন করি আর আমি আপনি তো চিরঞ্জিব আল্লাহ বলবে আট জন কো নিয়ে আসো হোস্ত আট জন কো নিয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মহ এবার কেউ বাকি আছে বলো তো চিৎকার দিয়া বলবে তো আনা আপনি আর আমি বাকি আছি আর কেউ বাকি নাই আল্লাহ বলবে পাতামু আন্তা এইবার তোমার পালা তুমি মরাই হিসা আল্লাহ ওনার উপরে মৃত্যুর ঢালবে যখন মৃত্যুর ঢালবে তো এরকম চিৎকার দিবে এরকম চিৎকার দিবে আর বলবে জাল আলী ও আল্লাহ তোর ইসর জালাম আমি যদি জানতাম মৃত্যুর এত ভয়ঙ্কর একদিন খালি হবে চিরদিনের জন্য পাঠান না এখানে কেউ চিরদিন থাকতে পারবে না এই জন্যই হাদিসে কুতির আল্লাহ বলছে আদম সন্তানুনিয়া পাযে খুশি হযে যায় মোখাল্ল তুমি চিরঞ্জীব নয় চিরঞ্জীব নয় চিরঞ্জীব নয় আবার যুবকদেরকে সম্বোধন করা বলতে ইয়বাবু কাবাবু কা میرے اللہ دے پلے کدر قیمت مرتبہ দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে না ওই আল্লাহর কাছে আমাদের কদ্র কিমাত ওই আল্লাহর কাছে আমাদের মনফিল ওই আল্লাহর কাছে আমাদের মর্তবা যে আল্লাহ আমাকে আমাদেরকে অজুদে আনছেন আ অজুদে আনেন নাই আর এদের এত দুনিয়ার কিছু সমস্ত মখলুকের সাথে আল্লাহর একটা আল্লোক আমাদের সাথে আর একটা আল্লাহ সমস্ত মখলুকের সাথে আল্লাহর এক সম্পর্ক আমাদের সাথে আল্লাহ পাকের এক আলাদা সম্পর্ক সব আল্লাহ কুন দিয়া মখলুক আনছেন যারা এখন বহন করে আছে তারা যে সমুদ্রের ভিতরে দাঁড়ায় আছে ওই সমুদ্রের গভীরতা হইল আসমান জমিন যতটুকু আল্লাহর রসুল বলছে সাত আকাশের উপরে সমুদ্র তার গভীরতা জমিনের দূরত্ব যতটুকু এর ভিতরে আট ফেরেস্তা দণ্ডায়মান বাইনা কাতিরাই আলফা দুইজনের দূরত্ব পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা মিন সাহমাতি উদুনিহী ইহি সাবি আম এক জনের এক এক কান্দা সাতশো বছরের রাস্তা মা ও মা উল বাহারি ইকবা সমুদ্রের পানি তাদের হাটু পর্যন্ত পৌঁছে নেয় আলান রহমান এদের কাদে আল্লাহর আরস মখলু কাতিয়া কু তিন এক লাল টেস্টার রুগী দিয়া আল্লাহ আর বানায় রাখছেন আরস কত বড় ইল্লাহু আল্লাহ ছাড়া কেউ জানে না যে আরস কতটুকু বড় ওটা আল্লাহ কুন ফায়াকুন দিয়া বানাইছেন ইসরাফিল্লাম তুই জিজ্ঞাসা করবে কাম নাফ খতানিয়া রব্বি প্রভু ফু দিব তো কয়টা দিব তো হুকুম আসবে নফ খাতা একটা ফু দিবে একটা হ্যাঁ দুনিয়াওয়ালার ভাবতেছে বড় পাইলিং করে বাড়ি করতেছি এক ফুটে কি হবে ঠিক না শত শত টালা বানাইতেছি এক ফুটে কি হবে ঠিক না আল্লাহ রসুলা আসমান আর জমিন এর ভিতরে যা আছে সব তুলার মতো উঠতে থাকবে পয়দা করবে আপনি কাঁদেন কেন বলে আমার মৃত্যুর পরে আমি ভুলা গেছি মুহাম্মদ রসুল ইসলামের কবর কোথায় কেননা এখনই দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে আমাকে হুকুম করা হবে ওনাকে মাকামে মাহমুদে নিয়ে আসো আমি তো ভুলে গেছি কোথায় তিনজন প্রায় দিবে রায় রায় যে জমিন জমিনকে জিজ্ঞাস করবে আইনা তা হাবিবর কবরা হাবিবর রহমান আল্লাহর বন্ধুর কবর কোথায় তো জমিন বলবে আমাকে প্রথম সিঙ্গার ফুতে আল্লাহ যে ছানা ছানাঘেসি ওনার কবর কোথায় যাবে কাকে কোথায় রাখবি ভাইও যে আল্লাহ আমাদেরকে সমস্ত মখলুককে হুকুম দ্বারা ওজুদে আনছে। কিন্তু আপনাকে আমাকে যাই যেই হই না কেন আমাদেরকে আল্লাহ হুকুম দ্বারা ওজুদে আনেন নায়ে। আল্লাহ যদি হুকুম করতেন তাহলে ওজুদে আসতে আমরা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে পয়দা করছে আজকে মেরে দোস্ত ওই মানুষ ভুলে গেছে ওই মানুষ আজকে ভুলে বৈশা আছে যে তার কদ্র কিমত কোথায় কোন জিনিসের ভিতরে তার কদ্র কিমত আদম আলা বানায়া যখন রেখা দিছে আলদম আলা ইসলাম নিচে রেখা চল্লিশ তো যেই ফেরেস্তাই আসে আর দেখে তো কয় খালকুন জাদিদ নতুন সৃষ্টি তো এর আগে তো মানুষ দেখে নাই দেখছে নাকি ফেরেস্তা তো ফেরেস্তা দেখে আর বলে খালকুন জাদিদ নতুন সৃষ্টি তো আবার বলে খালকুন জামিল বড় সুন্দর সৃষ্টি তো কিরকম সুন্দর নাম কিরকম সুন্দর চোখ কিরকম সুন্দর গাল কেননা আদম রূপের ভান্ডার থেকে চাইরানা রূপ দিয়া দিছিলেন চাইরানা ওনাকে দিতে চাইরানা রূপ দিয়া দিছে। তো খালকুন জামিল বড় সুন্দর সৃষ্টি তো আবার ফের আপসে বলতে ছিল জিনিসের জন্য আল্লাহ বানাইছে কেন বানাইছে আমাদের জানানাই আল্লাহ কে দিয়া কোন কাজ নিবে কি করবে আজকে মেরে দোস্ত আমরা জানি না আমাদের কদ্র কিমত কোন জায়গায় রাখা আছে কিমত কদ্রীমত জায়গায় রাখা আছে আজকে মানুষ রচিত, বন্টিত রীতি আর নীতির উপরে কদ্র কিমত কে তালাস করা হইতেছে মানুষ রচিত কোনটা আরে মেরে দোস্ত যার কাছে জমিনের পরিধি বেশি সবাই কম পরিায়ন করতে অল্প টাকাওয়ালা তাকে মূল্যায়ন করতেছে যার কাছে বড় ক্ষমতা আছে ছোট ক্ষমতাওয়ালা তাকে মূল্যায়ন করতেছে আজকে মানব রচিত রীতি নীতির ভিতরে নিজের মূল্য দেখতেছে जिन मूल्यायन करते मानुष जख मेरे दस्तारमेल्त है तूल्य मूल्य निजे कतम वस्तुर भरे देखे और अपर क्यों मूल्यन वस्तु भित बस्तुर भित आज केवे अपर मूल्यायन करते वस्तुर भित्ती আর নিজের ইজতো দেখতেছি মূল্যায়নও দেখতেছি বস্তুর ভিতরে এই জন্য তখনই বস্তুর জন্য মরাও সহজ মারাও সহজ তখন দেখা যায় বস্তুর জন্য আছে বস্তুর জন্য মারতেও আছে। অথচ মেরে দোস্ত যে আল্লাহ আমাদেরকে ওচু দিয়ে আনছে ওই আল্লাহর কাছে আমাদের কদর কিমত কোনো বস্তুর ভিত্তিতে না পদের ভিত্তিতে নমরুদের আটশো বছরের রাজত্ব ছিল কয়শো বছর মশা ঢুকার পূর্বে চারশো বছর মশা ঢুকতে ইতিহাসে একটা মশা পাওয়া যায় যাকে আল্লাহ চারশো বছর বয়স দিতে ওটা ও ল্যাংরা যেটা নমরুদের নাকের ভিতরে ঢুকছিল মশা ব্যতীত দুনিয়ার ইতিহাসে কোনো মশা পাওয়া যায় না जल्लाह बहत्तर घंटार बस ना बस ना बजे बसिर्धारित छो जूता दिया कतदिन तुर पे पड़ा थकब ना घर ना बा কারো কাছে না আর কতদিন তোর মাসায় বাইরে কামতাম কাছে তো কদ্র কিমত মানুষের দুই জিনিসের ভিত্তিতে পস্তুর ভিত্তিতে কোন কদর কিমত নাই এটা তো আমাদের দিলে ঢুকে গেছে ক্যান্সার ঢুকে গেছে ক্যান্সার ক্যান্সার ঢুকে গেছে বিলের ভিতরে যে বস্তুর ভিত্তিতে আজকে আমরা মূল্যায়ন করতেছি আর নিজের ইস্তত বস্তুর ভিতরে দেখতেছি হইতেছে বেকিমত হয়ে গেছে বেকিমত হয়ে গেছে মানুষের মানুষের কদর কিমত রাখছেন দুই জিনিসের ভিতরে একটা হলো দিন আর একটা হইলো দিনের মেহান্ন দিন আর দিনের মেহেন দিনের ভিতরে আল্লাহ মানুষের কত কিমত রাখতে দিন যার কাছে দিন আসে আল্লাহর কাছে তার দাম আছে ঠিক না দুনিয়ার মানুষের কাছে দাম থাকো কার না থাকো কেটা আসে যায় না দুনিয়ার মানুষের রীতি আর নীতি হলো। তারা বস্তুর ভিতরে একে অপরকে মূল্যায়ন করে বস্তুর ভিত্তিতে আর প্রত্যেকে নিজের মূল্য বস্তুর ভিত্তিতে দেখে মেরে কাছে বস্তুর দোস্ত আল্লাহ মূল্যায়ন যদি থাকত মেরে ও মেরে মেরে বস্তু বস্তুওয়ালাদেরই মূল্য আল্লাহর কাছে থাকত বড় বড় বস্তুওয়ালারা দুনিয়ার থেকে গেছে যাদের কোন কধর কিমত আল্লাহর কাছে ছিল না আল্লাহর কাছে মানুষের মূল্য শুধু দিন আর দিনের মেহান্নের ভিত্তিতে দিনের ভিত্তিতে আর দিনের মেহান্ন ভিত্তিতে দিনের মেহান্ন ভিত্তিতে কেন কেননা দিন পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দিন আনার জন্য মেহেনত না করা হবে দিন মেহেন্ন ছাড়া অর্জিত হয় না আর হবেও না যদি দিন মেহান্ন ছাড়া অর্জিত হয়তো। ইন ওমর রবিহ হাসান কোন কথা বলতেন নাহম ইমান সুমতনল ফর আকম ন হদুদহ আমরা মুহাম্মাদ আমরা ইমান দিনকে শিক্ষি আর কোরআনের উপরে উঠছি আর কোরআনে সমস্ত হুকুম আকাম এরকম উম্মিমুন কোরআন কবল অল ইমান ইউসলে হরুফা হুদুদা তারা ইমানের আগে কোরআন کے শিখবে কোরআনের হরুপ গুলা কে সিধা করবে আর কোরআনের হুকুম কে পামাল করবে না উম্মা এরাই উম্মতের সবচেয়ে নিকৃষ্ট তপ ছিল আরমত আল্লাহর কাছে দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে না বংশের ভিত্তিতে না সম্পর্কের ভিত্তিতে না মালের ভিত্তিতে না আসবাবের ভিত্তিতে যদি বংশের ভিত্তিতে হইতো তো জিবরি লাল ইসলাম বলতেছে কল্লুল কবা কুল্লা। দুনিয়ায় যত কবিলা আসছে আর কেমত পর্যন্ত আসবে সবগুলাকে আমি দেখছি আশ্রা কোরআস কোরআসের থেকে আমি কোনো উত্তম কবিলা পাই নাই কবিলা বোঝেন তো বোঝেন বংশ আরদা কুল্লা। সারা দুনিয়ার জমিনকে আমি ছাট মাইরা দেখছি বাসিন্দা আর এরকম ব্যক্তির সাথে সম্পর্ক যেই ব্যক্তির উপরে আল্লাহর কাছে কোনো ব্যক্তিত্ব নাই যার উপরে আল্লাহর কাছে কোনো কি নাই ব্যক্তিত্ব যার উপরে কোন ব্যক্তিত্ব নাই সেদি হলেন আলাইহি রসুল সমস্ত নবীরা মুখবরের খবর দিছে জিবরি লাল ইসলাম যা বলছে তা উম্মদকে জানাইছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম दा सबकिद के ऐसा बोलसे ठीक न प्रथम आकाश देखे उम्मद के कामसु मियाती मोटा पांच बस लम्बार पास कतटुकु बोलते ला याहू अल्लाह छाड़ा कतटुकू लम्बा पास क्यों ना वो मला मुकार्रफ কোন নিকটতম ফেরা নেন শুনছেন কোন হুজুরের ওয়াজে কোন কিতাবের হাসিয়া ও লেখা নেই কতটুকু লম্বা কতটুকু পাশ আবার বলছে প্রথমটা দ্বিতীয়টার সামনে নোয়াখালীর স্টুডিয়ামের ভিতরে ফুটবলটা স্টুডিয়ামের সামনে যতটুকু ছোট প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট বলছে তারপরে আইসা বলছে যে এক একটা পাতা মিসলা উজুনিল হাতির কানের মতো বড়া বলছে বলছে আবার দেখছে লৌহ দেখছে কলম দেখছে আবার কুর্সি দেখছে আর্স দেখছে জন্নত দেখছে জাহান্নম দেখছে সবকিছু দেখছে তারপরে বাকি ছিল আল্লাহ আর বলতে সে উঠো এবার আড়সের উপরে উঠছে আড়সের উপরে বলতে কাছে আসেন আটছে কাছে বলে আরো কাছে আরো কাছে আরো কাছে আরো কাছে আদনা। বংশ নাই কিন্তু সম্পর্কের দিক দিয়া সবচেয়ে উচ্চ নবীর সাথে সম্পর্ক চাচা তেতাল্লিশ বৎসর যাকে সিনায় চড়ায় রাখতে। এক রেতে আছে ৪০ বৎসর নবু সাত বৎসর বয়স থেকে নিয়ে নবুয়ের দশম বছর। তাইলে হলো ৪৩ বছর আরে রেতে আছে দশ বৎসর বয়স থেকে নিয়া নবুওতের দশম বছর, ৪০ বৎসর বাকি যাকে কিনায় জড়ায় রাখার কাছে কোন কদ্র কিমত আবু তালেবের নাই বোঝা গেল বংশের দ্বারাও কদ্র কিমত নাই সম্পর্কের দ্বারাও কদ্র কিমত নাই যদি থাকতো তাহলে মোহাম্মদুর রসুল উল্লাবের কদ্র কিমত কে বাড়া দিতেন মাফ করা দুনিয়ার কোন বস্তুর ভিত্তিতে কারো কোনো কদ্র কিমত আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে তো কদ্র কিমত না বংশের ভিত্তিতে না বলে বেড়ে দোস্ত সম্পর্কের ভিত্তিতে যদি সম্পর্কই থাকতো তাহলে নবীর স্ত্রী কে আল্লাহ নবী স্ত্রী বই স্বীকার করতেন এদের বিয়ের সম্পর্ক বিচ্ছেদ হয় নাই যদি হয়তো তাহলে আল্লাহ এমর আতানুফ এমরা আতালুদ বলতেন না আল্লাহ বলছে দুই নবীর স্ত্রী কিন্তু আল্লাহর কাছে কোন দাম নেই অথচ আল্লা কুরানেছে হুন্না লিবাসই তোমাদের স্ত্রীরা তোমাদের লেবাস আবার তোমরা কান খুলা শোনো হুন্না লিবাস উল্লাহ কুম ও লিবাস উল্লাহুন্না তোমরা ওনাদের জন্য লেবাস নবীর লেবাস আল্লাহর কাছে কোনো দাম নাই দুজনই জাহান নামে অথচ ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে ফেরাউনের স্ত্রী তার কাছে থাকে ফেরাউনের কাছে স্বামীর কোনো অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত নাই স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকায়িত নাই ফেরাউনের কাছে থাকতেছে ফেরাউনের খাইতেছে এক বিষ্ণু সেরাউনের সাথে রাত্র কাটাইছে তারপরও আল্লাহর কাছে কদ্রীমত দিতেন। আর জান্নাতে ঘর বানায় রাখছেন এই কথাও বোঝা দিতেছেন কিন্তু আসিয়া বলতেছে আল্লাহ যেই জান্নাতে রাজা নাই ওই জান্নাতের কোন মূল্য নাই আমার জান্নাতের রাজা কে হবে ইকি খাদিজা তোমার সতীনদেরকে সালাম বলল আম্মা জনের মরা থাইমা গেছে আমার আবার সতীন আমারা যদি বিয়ে করলেন কবে তো বলতে খদিজা দুনিয় না দু জন্নতে জন্নত কে বলতে উম্মা ঈসা মরিয়ম ঈসা লেস্তমের অম্মা মরিয়ম উখত মূসা কুলসুম বোন আমি অতি তোমাদের সাথে মিলিত হব্র কিমত দুনিয়ার বস্তুর ভিত্তিতে না বস্তুর ভিত্তিতে না খলিল উল্লাহর বাপ হইলেই পার হওয়া যায় না নুয়াল ইসলামের সন্তান হইলেই কিস্তি কিনারে লাগে না আল্লাহর কাছে তো মূল্য মেরে ভাইও দুই জিনিসের ভিত্তিতে যার ভিতরে দিন আছে আর যে নিজেকে দিনের সবচেয়ে দামি এই জন্যই বলা হয়েছে মানুষের ভিতরে যখন দুই জিনিস কমে বা বিলুপ্ত হয় তো মানুষ নিজের ইজ্জত পরের ইজত নিজের মূল্য বস্তুর ভিতরে দেখে অপরকে মূল্যায়ন বস্তুর ভিত্তিতে করে সেটা হলো ইমান আর আমল যখন মানুষের ভিতর থেকে কমে বা বিলুপ্ত হয় তখনই মানুষ নিজের মত বস্তুর ভিতরে দেখে। অপরকে বস্তুর ভিত্তিতে মূল্যায়ন করে বুঝে আসছে আমার কথা যখন কইমা যায় বা বিলুপ্ত হয়ে যায় কইমা যায় বা বিলুপ্ত হয়ে যায় এই জন্যই আল্লাহ যেন কমে না আর বিলুপ্ত শোনো শোনো তোমার যদি ইমান আমল কমে তাইলে তুমি তোমার মূল্য বস্তুর ভিতরে দেখবে আর তুমি যদি বস্তুর ভিতরে তোমার মূল্য দেখলা তাইলে তুমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের ভিতরে পা রাখলা দিন তোমার ভিতর থেকে বিলুপ্ত হবে না আর ওই মাত্রার কম দেও না যেই মাত্রার ফিকা কমলে বা বিলুপ্ত হইলে মানুষ নিজের মূল্য বস্তুর ভিতরে মখলুকের ভিতরে দেখে বস্তুর ভিতরে দেখে আর মখলুকের ভিতরে দেখে আর অপরকে বস্তু আর মখলুকের ভিত্তিতে মূল্যায়ন করে এই জন্য আল্লাহ মানুষের কিমত দুই জিনিসের ভিতরে রাখতেন এক হইল দিন এক হইলো দিনের মেহেন্ন দিন আর দিনের মেহান্ন দিনের ভিত্তিতে আল্লাহ মানুষের কাছে দাম চাচার কোন দাম নাই क्तर दाम आर समाज मानुष्क अब कि दाम ठीक नाई समाजे कृत दास दाम छा कि बेलाल दाम अल्लाह दी दी बेल नहीं ফাঁকি দিতে যে ঘর যাইতেছে ওই ঘরালাও জানে না কই যাইতেছে উম্মে হানি না জানে হুজুল সুদাম কোথায় যেতেছে আরে জানে উমেহানি জানে না হুজুল কোথায় যেতেছে কিন্তু ওনাকেও ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু বেলালকে ফাঁকি দিতে পারে নাই যখন জান্নাতে গেছে তো আগে আগে শুনতেছে, কে জিজ্ঞাস করতেছে মান আসমা আমার আগে কে পদনী শোনা যায় কিন্তু চোখে দেখি না জিবরিল মুসকি মুসকি হাসতেছে আর বলতেছে আবদুকা গোলা আবদুকা বেলাল আপনার গোলাম বেলাল আপনার গোলাম বেলাল কোথায় চলে কোথায় চলে আল্লাহ হামা জমিনে চলতেছে কোন দিকে দৌড়াইতেছি আমরা জমিনে নাই মায় সমস্ত মা বালু কায়া বেলাল কি সবাই রে তো ফাঁকি দিলাম তোমারে ফাঁকে দিতে পারলাম না পদলি জানাতে কি না বেশি কিছু করি না যখন হ্যাঁ যেখানে বেলাল ওইখানে কেউ নাই হজুসামের মৃত্যুর পরে কোন সাহাবিকে ফেয়ারতের জন্য দরখাস্ত করেন নাই ইতিহাসের পাতায় কেউ দেখাইতে পারবে না কিন্তু অনেক দিন গেছে বেলাল মদিনায় আসে না মোহাম্মদুর রসুল্লাহ আর নিজেকে ধরা রাখতে পারেন না স্বপ্নে যায়া বলছে মা বালুকায়া বেলাল বেলাল কি হইলো আলা সাসুরুনা আমাদের জারোতে কেন আসো না কি হইলো কি হইলো কি হইলো দরখাস্ত জয়া বেলালের দরবারের আয়সা দিচ্ছে মদিনাওয়ালারা দরখাস্ত করছে আসান শোনাও বলছে না শুনানো যাবে না মদিনাওয়ালারা জয়া হাসান হুসাইন কে ধরছে দুইজন বললে হয়তো শুনাইতে পারে দুইজন যে বলছে বেলাল বেলাল বহু দিন পরে আসলায় আদানের জমানার আদান আর শুনি না বেলাল একটু নানা ধানের জমানার আদান শোনাও না বলছে তোমাদের কথা রত করা যায় না তোমাদেরকে মোহাম্মদ রসুল ঘোড়া চলত ঘোরা চল। আজান দিতে শুরু করছে আজান দিতে মসজিদে নববীর মদিনার সমস্ত মানুষ চিত্রিয়া ঘরের থেকে বাহিরে আছে মেরে ভাই মেহানো জাতি গনে নাই খুশুসি মেহেনতে কোনো জাতি গনে নাই শোনেন আগেরটা আমি শুনাইতে চাইতেছি এক দুধের শিশু কিতাব ইতিহাসে মা বেলের আোখ দুদের শিশুর উপরে চোখের পানি টপ টপায়া করতে ছিল শিশু মা কে ভাঙ্গা ভাঙ্গা শব্দে জিজ্ঞাসা করছে আমা কাদো কেন মা বলতে বেলাল ফিরা আসছে মোহাম্মদুর রসুল উল্লাহ আর ওই আসানের চোখে আসান পাঁচ বাক্য আমরা শুনতাম আজকে মুহাম্মদুর রসুল্লাহ নাই তো বেলালও আমাদেরকে আসান দিয়ে আর শোনায় না দুধের শিশু মাকে বলতেছে মা মা রাজা বিলাল রাজা বিলাল রাজা বিলাল উম্মি ফিরা আসছে না নদী ও আমাকে বলো আমাদের নবী কবে ফিরে আসবে নবী কবে ফিরে আসবে আমাদের নবী কবে ফিরে আসবে আম্মা বেলাল তো ফিরে আসছে তোমাদের চোখে পানি চলে আসবে আদান শুয়া আমা বল মুহাম্মদুর রসুল কবে ফিরে আসবে আমরা দেখবেন মেহান্নের দ্বারাই হইতে কচুতি মেহান্ন দ্বারা না মেরে ভাইও ওই উন্মতের কদ্র কিমত আল্লাহ কাছে শুধু দিনের ভিত্তিতে আর দিনের মেহান্নের ভিত্তিতে দিনের মেহান্নের ভিত্তিতে দিন দিন দিনের মেহান্ন কতটুকু দিন দারি আল্লাহ চান এজন্যই চানকে আল্লাপক সমগ্র জগতের ভিত্তি বানায় রিসেন্ট এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে দামি কিন্তু দিন কি দামি দিন দামি দিন আর কেউ দামি না আল্লাহর কাছে দিন দামি দিন দামি দিন দামি এই জন্য খাপাইতেছে লাগাইতেছে নবীদের থেকে অক্লান্ত পরিশ্রম নিতেছে মুজাহাদা নিতেছে উদ্দেশ্য আল্লাহর কাছে দামি হইল দিন দিন দামি দিন দামি আমাদের কদ্র কিমত দিনের ভিত্তিতে আর দিনের মেহান্নের ভিত্তিতে সাহাবাহিক রাম এই কথা বুঝছিলেন যেটার ভিত্তিতে আমাদের কদ্র কিমত এটার কদ্র কিমত কে বাড়াইতেছে বলতেছেন কুন্না কৌম আল্লাহ ইসলাম আমরা বড় বেজালা জাতি ছিলাম আরে ক্রেওয়ায়তে আছে কন্যা কেলা বা আমরা মরুদানের কুকুর ছিলাম ফা বিল ইসলাম আল্লাহ ইসলামের দিনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করবে এই জন্যই ফতুয়া দিছে মাহমা নবতাল যদি আমরা এই রাস্তা ব্যতীত অন্য কোন রাস্তায় ইজ্জত তালাশ করি তো আল্লাহ আমাদেরকে বেজত করে ছেড়া দিবে যেদিন শাম স্বাধীন হয় কি রকম হবে হুজুর এখনো আসেন নাই নী এখনো হন নাই এখন পর্যন্ত ওনার বেস হয় নাই অমর রবি আল্লাহন খালি গায়ে মক্কায় ছিল একানি তিল তুমি কি করে জানলা পিঠের তিল আর আমার কিতাবে যা লেখা আছে তার ভিতরে মিল আছে বাইতুল মখদাসে গেছেন সীমান্তে যেদিন পড়ছেন সামের ওই দিন ছিল পৃষ্টির রাত্র পানি আর পানি সীমান্তে শেষ পালা ছিলাম আজকে মুসলমান নিরাপত্তা তালাশ করে হ্যাঁ আল্লাহ বলে শোনো দিন আর দিনের মেহান্নকে তুমি লও তোমার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ আমি আল্লাহ পাঁচ হাজার কিলোমিটার চলছে আগে পাহারা না পিসে পাহারা না ডাইনে পাহারা না বামে পাহারা এক গোলাম আর নিজে চলতেছে একবার নিজে উঠে ওঠে একবার গোলাম রশি টানে একবার নিজে রশি টানে গোলাম উপরে ওঠে নিরাপত্তা কার্লাহর আমন কার জন্য বলছে যে দিনের উপরে উঠল আর দিনের মেহান কে নিল ফলাহমুল আমন এদের জন্যই নিরাপত্তা হচ্ছে ওইখানে কাদা কাদা কাদা বৃষ্টি তো জুতাগুলা খুইলা বগলের বোগলের নিচে নিতে এক হাতে লবু ওবায় এখন যেরকম সমস্ত জুনিয়ার বিআইপি লোকেরা তারিছে নিউ ইয়র্কে হ্যাঁ লন্ডনে বাস করে ওই সময় সভ্য লোকেরা বাস করতো সামে দুনিযা সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা বাস করত কোথায় আবু ভাবলেন চুপে চুপে নিজে একটা কাপড় কিনতে খুব সুন্দর দেখা সম্ভ্রান্ত পোশাক সীমান্তে আসতে ইস্তেকবালের জন্য যখন সীমান্তে পড়ছে তো আবু ওবায়দারী আল্লাহন বলতেছে আমিরুল মোমিনিন এই পোশাগে এই অবস্থায় আপনাকে দেখলে কেউ পছন্দ করবে না আমিরুল মমিনুল মোমিনিনই আহ বলতেছে তাহলে কি করব। তো গুগল চলে কাপড়ের পোটলা বারি করতে নিয়ে আসছি এটা খোলেন এটা পড়েন বা সিংহ তো সিংহ ঠিক না দিনেই তুমি পরিবর্তন হয়ে গেল কদ মকালাস আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে দিন দিনের আর দিনের মেহান্ন আমি আমাকে দিনের জন্য গায়েব করে ফেলছি আর সামনে আসি নাই বয়ে দ্বিতীয়বার আবার কিনা বলে মেরে ভাইও মেরে ভাইও দিন আর দিনের মেহান্নতের কারণে সাহাবাই কিরাম কে ইতের জিন্দে আমি কইতে থাকি আপনারা গনেন মেহনত করছে মোহাম্মদ রসুল সাল্লাম যে মেহনত কে শিখাইছেন ওই নেহজি মেহনত করছেন তাদেরকে ইজ্জত দিছে দ্বিতীয় আল্লাহ তাদেরকে পুরো দিনের উপরে চলার তৌফিক দিবে পুরা দিনের উপরে কষ্ট নিজে মুজায়েদা করে যতক্ষণ পর্যন্ত চালানে না চালান চালানে কখন চালাবে যেই ব্যক্তি দিন আর দিনের মেহান্নকে নিবে আর এটার মকসদ কে এটার হক কে আদায় করবে ওই আল্লাহ তাকে চালাবে এইজন্য কিতাবে আছে তাদেরকে তৌফিক দিতেন আল কামের পুরা দিনের উপরে চলা তাদের সামনে খুঁড়া দিতে দুনিয়া জিনিসটা কি দুনিয়া জিনিসটা কি আজকে তো আমরা ওই হাবিস আল্লাহ রসুল বসে একদিন আসবে সয়াফি আলা উমতিমান দিন আমার উন্মতের উপরে আসবে আবার বলতে আলা উন্মতি সামানি আসিয়া শিরমিনার দুনিয়া সামান্য দুনিয়ার বদলে দিনকে সোনার প্লেটে উঠে বিক্রি করে দেবে আবার বলতে এক জামানা আসবে আমার উন্মতের উপরে পাঁচ জিনিসকে ভালোবাসবে পাঁচ জিনিসকে ভুলবে ইউ হেব্বু না ভুলা যাবে মৌত কে ভালো হায়াত কে ভালোবাসবে মৌত কে ভুলা যাবে ইউ হেব্বুন আল কসুর গরবাড়ি কে ভালোবাসবেল কবুর কবর কে যাবে ই হেব্বুন মাল মালকে ভালোবাসবে আমি এদের ধার ধারবো এরাও আমার ধার ধারবে না তো পুরো দিনের হাকিবাহ এদের সামনে খুলে দিতে দুনিয়াটা কি দুনিয়ার হাকি খুলছে এই জন্যই তো সাহাবাই কেরাম চারসুল বলছে লোকেরা প্রথম দল কারণে নাজাদ পে গেছে দুনিয়া দুনিয়া তরক করা দুনিয়াকে লাঠি মারার কারণে নাজাদ পেয়ে গেছে এই উম কিমত ওই দুই জিনিসের ভিত্তিতেই যখন সাহাবাহিক দুই জিনিসের উপরে উঠছেন যেরকম আল্লাহ চাইছেন তো আল্লাহ চতুর্থ জিনিস তাদেরকে দিতে সবাইকে আখেরা সবাই কে মেরে দোস্ত আখেরাতের সন্তান বানা দিছে সবাই কে দুনিয়ার থেকে ফিরা আখেরাতের সন্তান আল্লাহ বানা দিছে তারপরে কি করছে সমস্ত মখলুকের ভয় দিলের ঠিকা বাহির করে আল্লাহর ভয় তাদের দিলের ভিতরে ঢুকায় দিছে কোনো মখলুকের ভয় তাদের দিলে নাই হ্যাঁ আছে না কি কোন মকলুকের ভয় নাই কোনদকে আমি সব জিজ্ঞাসা করতেছে খালেদ কামতুর কয়জন চাও কলা আনা আমি একা যথেষ্ট খালেদ আমরা আমাকে তোমার সামনে ষাট কি করা তুমি একা যথেষ্ট মাইয়া রব্বি হুম রব্বা আমার সাথে আল্লাহ আল্লাহ নাই আনা হাই্লু হুম এরা সব মুর্দা আমি জিন্দা ষাট জনকে নেওয়া যাও ষাট হাজার কে জাহান নামে পৌঁছায় দিয়ে ছিল আসে কিলা স্বাধীন হয় না দুই হাজার ওই কিলা আমি দেখে কত লক্ষ লোক ভিতরে থাকা যায় ওর পরিদিনা না দেখলে বোঝানো যাবে না যেটা বলবো এটা যদি মানো বলতে বলো তুমি কি বলবে বলে হুচুনি ওয়ালকু নি আমার ধরো আর এটার ভিতরে উঠে আমারও বলতে তোমাকে কেমনে নিক্ষেপ করব। বলে আমির সব আমি জানি আপনারা পারবেন না আমাকে নিক্ষেপ করতে রশি নিজে কিনা নিয়ে আসছে রশি নিয়ে আসছে সেখান থেকে রশি বানছে দেওয়ালের উপরে মারছে রশি বাইয়া দেওয়ালের উপরে উঠছে আর সবাইকে বলছে সালাম, সালাম ফালকা তার ভিতরে ঢাইলা দিচ্ছে ঘন্টা খানিক পরে ফটককে খুইলা বলতেছে উদুল তোমরা গনিমতের মাল জমা করার জন্য শান্তির সাথে ঢোকো আমি সবাইকে জাহান নামে পৌঁছে দিচ্ছি ওটা হলো খালেদুলো কারো নাই করে না ভয়াদের দিল ভরা বলে দিলের টিকা যে মখলুকের ভয় বাড়ি করতে ওটা কি করছে বলে এদের ভয় সমস্ত মখলুকের দিলের ভিতরে আল্লাহ ঢুকায় আছে সমস্ত মখলুক এদেরকে দেখা ভয় পায় এরা কাউকে দেখা ভয় পায় না সমস্ত মখলুক এদেরকে দেখলে কি পায় ভয় পায় ভয় পায় এইবার আমরা দেখাচ্ছি ওই জঙ্গল যে জঙ্গল আফ্রিকার যা খালেয়া দাঁড়ায় বলছিলেন নাহ রসুল রসুল আমরা আল্লাহ রসুলের রসুল এই জমি আমরা চাই তোমাদেরকে সময় সীমা দিলাম সকাল পর্যন্ত যদি সকালের পরে তোমাদেরকে পাই তো আমরা হত্যা করে ফেলব সমস্ত প্রাণী ওই জঙ্গলকে ছাইরা সকালের আগে চলে গেছে ইতিহাস আছে ওইখানে মসজিদ বানানো আছে সাহাবাই গ্রামের হাতে সমস্ত মখলুকের গিলে ওনাদের ভয় তারপরে কি তারপরে আপসে আল্লাহ ভাই বানাই দিচ্ছে সবাইকে ভাই আল্লাহ হয়ে গেছে ভাই সব এক ভাই তারপরে কি করছে সমস্ত মখলুক আল্লাহ ওনাদের পায়ের নিচে করে দিচ্ছে পায়ের নিচে পায়ের নিচে মখলুক মখলুক আর বলছে কেমত পর্যন্ত আর বাহির হবি না ক্যামত পর্যন্ত বাহির হওয়ার ক্ষমতা রাখে না রাখে হ্যাঁ দরিয়ায় নীলকে কি বলছে পানি ছাড় যদি না ছাড়লি তো তোর মতো না কেননা কে দিতে চিঠি দরিয়ায় নীল জানে ওই ব্যক্তি চিঠি দিতে যাদের পায়ের নিচে আল্লাহ সমস্ত মখলুককে ফেরা দিছে ঠিক না ঠিক ঠিক না ভূমিকম্প তোর পিঠে আমি ইনসাফ করি না কেন মারতে দেরি ভূমিকম্প ভাগতে দেরি হয় নাই ভূমিকম্প গেছে ভূমিকম্প জানে আমি আল্লাহর মখলুক এদের পায়ের নিচে এখন তো ছড়ি মারতে আমি যদি আর কিছুক্ষণ থাকি তো আমার অস্তিত্ব ওনাদের গোলাম সাহাবি ডাকতেছে ম্যাককে আয় আমার জমিনে কি করব বর্ষিত হবি কতটুকু যতটুকু আমি চাই এর থেকে এক ফোঁটা বেশি না আমার জমিনের বাহিরে এক ফোটা না ম্যাগ আসতে বাধ্য বর্ষিত হইতে বাদ্য তার পানির মাত্রা হয়ে গেছে ম্যাগ পুরা অন্যদিকে চলে গেছে আসবাব তাদের গোলাম আসবাব তাদের কি গোলাম মকলুক তাদের পান নিচে ইরান স্বাধীন হওয়ার সময় দাজলাস পাড়ে আসছে তো সবাই বলতেছে আমির মেনি সেনাপতিকে সবাই বলতেছে সেনাপতি আরে আমা মানা বাহার আমাদের সামনে সমুদ্র তা আমির সাহ বলতে এটা আমাদের সামনে সমুদ্র না এটা তো আমাদেরকে বাধা দিবে কি করবো আমি গোড়াগুলা ঢালো আর আল্লাহর নামে ঢালো আর বলো ইয়া হাইম বেরি কান্তাবিস ইতিহাস ওলা রেখতে সাহাবাই কেরাম গোড়ার উপর পানির উপর দিয়া চলতেছিল ইরানিরা উপার থেকে দেখতেছিল। পানি তার জাগায় তরঙ্গ তার জাগায় তরঙ্গ মারতেছে পানি আর পানি তরল কিন্তু সাহাবাই ক্রাম দেখতেছে যে পানি জমা গোড়া উপর দিয়া দৌড়ে চলে একই পানি দুইজনকে আল্লাহ দুই রকম দেখাইছে পানি জানে আমরা মখলুক আমরা এদের গোলাম আমরা আসব আমরা এদের গোলাম محنت محمد رسول اللہ, اللہ محنت আয়েশা আর বললো না চোখে পানি চলে আসতে বুঝতে তৃতীয়বার যখন বলছে বলছে আয়েশা তোমার নানির পক্ষ থেকে আমার সবচেয়ে বেশি কষ্টের দিন ছিল আম্মাজানের নানীর বংশধর তয়েব সাথে সংযুক্ত ছিল বলতে আমি খায়শা যখন তোমার নানির এলাকায় গেছি যেইখানে তোমার নানির বাড়িঘর ওইখানে যখন আমি তাদেরকে দাওয়াতের জন্য গেছি আয়েশা আমার তাকে সারা তো দেয় নাই যুবকদেরকে আমার পিঠে লাগায় দিতে তারা আমার উপরে পাথর বর্ষণ করতে আয়সা আমি কেলান্ত হয়ে বসা গেছি। আমাকে আবার গুগোল তলে হাত দিয়া দাঁড় করাইতে। আবার আমাকে দৌড়াইতে বাধ্য করছে আবার আমি বৈশাখেছি আবার দাঁড় করাইতে। আবার দৌড়াইতে বাধ্য করছে আবার আমি বৈশাখেছি এইভাবে আয়েস আয়েস আমি নয় কিলোমিটার পর্যন্ত দৌড়াইছি ও মেরে আজিজ যদি দিন দামি না হইতো আর দিনের মেহান্ন যদি দামি না হইতো তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ ওই কাজের ভিতরে এরকম খাপাইতেন না চার হাতের উপরে বৈরা দিছে নাই, কেয়ামত দোস্ত কেয়ামতকে উন্মাতি তুমি কেমতের দিন উন্মতি উন্মতি বলা চিৎকার দিবে আমি বলবো রহমাতি রহমাতি আমার নিরানব্বই রহমত তোমার উম্মতের জন্য রাইকাত চল তু তা সাফি তু সাপা বন্ধু তুমি চাইবা আমি দিব তুমি সুপারিশ করবে আমি মঞ্জুর করবো ওই বন্ধুকে এরকম খাপানো খাপাইতেন না ওই বন্ধুকে এরকম খাপানো খাপাইতেন না যদি দিনের মেহান্ন দামি না হইতো। তিন দামি দিনের মেহান্ন দামি समस्त मखलुक दिले तरफ भय ढुकई मखलुक के ते पैर नीचे करनी बनाया दी धन की बनाया दी धन बनाया दीना सबा धनि आज के आबुहर दुनिया सब चे दामी कपड़ दिए नाक करते করতেছে না করতেছে না হ্যাঁ করতেছে না করতেছে না কি করছে আর কি করছে গীতাওয়ালা লেখছে আল্লাহ তার নুস তার মদত কে সাহাবাহ গ্রামের সাথে ছায়ার মতো লাগায় আর কি করছে আর কি করছে বলে বিজয় তাদের কপালে লেখা দিছে তোমরা যে জমিনের উপরে চৌকাইবা ওই জমিনের সম্পদ ওই জমিনের বাসিন্দা এই তিন জিনিস তোমাদের পায়ের দিতে দিতে মুরিতানিয়া আটলান্টিকের কিনারে যখন যায় পড়ছে তো সাহাবি কুড়ার দুই পাও সমুদ্রের ভিতরে নামায় কি বলতেছে লিম তোয়ারা হাজ আল বাহারি আহাদ যদি জানতাম এই সমুদ্রের পরেও কেউ আছে তো সমুদ্র আমাদের জন্য বাধা না আমি তো কোরাকের পিঠের উপরে দৌড়ায় দেখা দিতাম যে চক্ষু গেছে চাই সেই জমিন স্পেনের হোক চাই সেই জমিন মরক্কের হোক চাই সেই জমিন পর্তুগালের হোক চাই সেই জমিন ফ্রান্সের হোক চাই সেই জমিন রাশিয়ার চেচেনিয়ার হোক চাই সেই জমিন মেরে দোস্ত এশিয়ার শেষোনে কদমের নিচালকে ঢালছে আর শেষমেশ কি বলছে বলছে আমি তোমাদের উপরে রাজি হয়ে গেলাম রাজি আল্লাহ আমি আল্লাহ রাজি দয়া করে তোমরা আমার উপরে রাজি হয়েই যাও হয়েই যাও হয়েই যাও আস্ত মেরে রুস্ত আল্লাহর কাছে কদ্র কিমত দুই জিনিসের ভিত্তিতে দিন এক হইল দিনের এইজন্য আল্লাহর কাছে দামি জন্য আল্লাহর কাছে দামি দিনের মেহান্ন যে দিন নিবে দিনের মেহান্ন নিবে তার ভিতরে দিন থাকবে তো সে কোনদিন নিজের মূল্য দুনিয়ার বস্তুর ভিতরে দেখবেও না কাকেও দুনিয়ার বস্তুর ভিতরে মূল্যায়ন করবে না সে তো দিনের ভিত্তিতে মূল্যায়ন তালাশ করবে জন্যই মেহান্নার কাছে সবচেয়ে দামি মেহান্ন সবচেয়ে দামি এর জন্যই যান আর মাল আর হায়াতের জিন্দেগি জান লাগাও মাল লাগাও হায়াতে জিন্দেগি লাগাও দিনের মেহান্নের পিছনে দিনের পিছনে যদি তাল্লার কাছে তা কদ্রো কীমত পাইতে চাও কিরকম কদ্র কিমত কিরকম কদ্র কিমত মরার আগে সালাম দিযা পাঠাবে সালাম কি বানায় কুচেছি না যখন মালাকুল আসবে মৃত্যু ঘনায় আসবে তাল্লা মালাকুল মৌত কে হেদায়াত দিবে ডাইকা নিয়ে হদায়ত হাদ বুঝেন উপদেশ দিবে উপদেশ ওই উপদেশের কথা কিতাবে নকল আছে কি কি উপদেশ দিবে আল্লাহ বলবে আমার সালাম বলো আইসেনি মোরারা সালাম আসছে সালাম সালাম জয়া সালাম বলো শুনো সালাম দিবা তারপরে কি করবা ইহাবি আহসানি সুরা সুন্দর রূপ ধরা যায় কিন্তু কঠিন রূপ ধরো এরকম রূপ ধরবে তোমার রূপ দেখা যেন আমার বন্দা পাগল হয়ে যায় দাউদ আলাহ ইসলামের লোকের দুস্তি ছিল ইসলাম একদিন কয় দোস্ত তুমি কিরকম একটু দেখমু কিনা কেলা টুতিকা দাউদ দাউদ তুমি সইতে পারবে না হাবিব কুল হাবিব কি কো আবার বন্ধু বন্ধুকে সইতে পারবে না বলছে ঠিক আছে বাম দিকে দেখব কয়েকবার দেখো যখন দেখতেই ব্যসার আল্লাহ হুসে নিয়ে আস যদি তুমি হুসে না আসো কেমন পর্যন্ত দাউদ হুসে আসবে না তুমি ঘুমের ঠিকা জাগাও তো তিনশো নয় পর্যন্ত কেউ জাগাইতে পারে নাই পারে জাগাইতে হ্যাঁ হ্যাঁ পারে নাই تو করবে না আবার نہیں দিবে اللہ রুহা دیا কামা مت وبہ کردایت روحا کماخر আমার বন্দার রু এরকম বাহির করবে যেরকম চুলের টিকা আটা বাহির করে কষ্ট দিয়ে বাহির করবে না আটার চুল বাহির করে এরকম বাহির করবে আবার বলবে সাউল কি আর আমি মৃত্যুর যাতনা বন্দার উপরে ঢালবো হইতে পারে আমার বন্দা কলেমা ভুলেও যেতে পারে ফালাকিনু কালিমা তার হিট তুমি আমার বন্দাকে কালেমা পড়ায়নি বেলা কানতে বেলা হাসতে ও খুশি ও খুশি ও খুশি গদন নলকা মোহাম্মদ আকবাবা কালকে তো মোহাম্মদ রসুল্লাহ আর সাথীদের সাথে সাক্ষাৎ হবে সালাম সালাম সালাম না যখন পচবে তখন ফেরেস তারা সালাম দিবে জান্নাতের ভিতরে যখন পাও ঢুকাবে আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম্বাকি আয়াবি আমার বন্ধা কাল সালাম বাকি আছে তো গন্দা বলবে সালাম রব্বুল আলমিন রব্বুল আলমিনের সালাম খালি বাকি আছে তখন আল্লাহ বলবে সালাম কৌলাম রব্ুর রাহিম এটা আমার হাতে হবে আসো গলা বাড়াও গরদানকে বাড়ায় দাও আমি সালামের মালা তোমার গলায় পড়া দাও এটার জন্যই মেহেন এটার জন্যই বাজি এটার জন্যই জান মাল খাপা উমুমই মেহনত করা ফিরে আসবে ওই পরিবেশকে বানানো ওই মেহান্নকে করা করতে করতে ওই পরিবেশকে বানাইতে বানাইতে একদিন একদিন সালামিয়া নিয়া থেকে বিদায় নেওয়া আর হাউজে কাউ সারে যায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহিবাসাল্লামের সাথে সাক্ষাৎ করা এইবার বলি হিম্মতের সাথে যদি বুঝে আসে এইবার বুঝা যাবে কার কার বুঝে আসছে আরে মেরে দোস্ত এটা কিন্তু মৃত্যুর আগেই করতে হবে মৃত্যুর পরে না ঠিক না এই জন্যই সাহবানকে হুলতাম বলতে চৌবান উটাওটি না করি সব তান্তা সকাল অপেক্ষা তো না সকালের অপেক্ষা করো না কি করবো আমাল, সবান আমলের দিকে দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো আরে মেরে দোস্ত মৃত্যু যাদের ঘরে হয় আমি যে আমার দেখি আরেকজন উঠবে এটার অবাল কিন্তু আমার উপরেই নিতে হবে মৃত্যুর ঘরে মাইয়ে ফায় চার ফেরস্তা আসে একজন আইসা কয় ইনকাতিল আচাল ওয়ান কাতা তিল আমাল ফালিমা দা তফকুন এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ তোমাদের কান্নাই কি লাভ হবে কেন কাদা বলে বলে জালাল জাল জালাল ইস্তেবাল এই ব্যক্তি নিজেকে ব্যস্ত বলতো ব্যস্ত আমরা কি বলি মশলা আছে ব্যস্ততা আছে অনেক সমস্যা আছে ঠিক না সামনে রয়ে গেছে জাল আল আর কেউ মোবাইলে নাম জিজ্ঞাসা করবে না নম্বরে আর কোনদিন বাইজা উঠবে না উঠবে কেউ এর নামে দরজা খটকা তৃতীয় গেছে ইনকানা খায়রা খায়রা ইনকান আর্ খারাপ হলে খারাপ ভালো হইলে ভালো চতুর্থ ফেরিস্তা বলে চতুর্থ জালাল আর নিজেকে আল্লাহ দাসত্বের ভিতরে ব্যস্ত রাখছে এই ফেরেসটা হাজারো বার বহুতবার আমাদের বাড়িতে আসছে আরও আসতে থাকবে এই জন্য মেরে দোস্ত সকাল যে করতে সেবরপ হিসাবে দেখাইছে। নিজের লেখা গান নিজে গাইছে, নিজের স্টেজে আল্লাহ তাকে সুর পুরা করতে টান পুরা করতে দেয় নাই দিতে হ্যাঁ नई बरसा बोला टन दी टू टाइम चलता प्रमाण करा बानिना कलकुल मौत दुआरे चले आसा जा জাল্লার রাস্তায় তাকাতার উপরে লাভবাহ বলবে সে বেচা যাবে এই জন্য হিম্মতের সাথে বলি এই মজমার থেকে কে কে আসে যে ইনশাল্লাহ আমি নকত চিল্লা তিন চিল্লার জন্য তৈরি দাঁড়াই দাঁড়ায় যদি বুঝে আইসা থাকে হিম্মতরা চিল্লা তিন চিল্লার জন্য দাঁড়াই ভাই চিল্লা তিন চিল্লার জন্য দাঁড়ায় যাই আগে দাঁড়াইতে থাকি নাম তো লিখবো পরে আরো দাঁড়াই আরো দাঁড়ায় চিল্লা যদি বুঝা আসা থাকে এখন উঠবে তারই কপালে লটারি লাগবে এজন্য বলি আরো বলি যারা দাঁড়াইছি এরা ভিতরে চলে যায় যারা দাঁড়াইছি এরা ডাইনে বাম দিয়ে ভিতরে চলে যায় মসজিদের ভিতরে চলে যাই ভিতরে আরো দাঁড়াই আর ফের উপরে আল্লাহ গৌরব করতেছে দলিল আছে দলিল হাদিসে আছে আল্লাহ গৌরব করতেছে দাঁড়াই হিম্মত করি মসজিদের ভিতরে চলে যায় দাঁড়াই ভাই দাঁড়াই আরো দাঁড়াই আরো দাঁড়াই বামদিক থেকে দাঁড়াই ডাইন আছে থেকে দাঁড়াইবেশাল দাঁড়াই মসজিদের ভিতরে চলে যাবে এখন আসল টাকা তার সময় চিল্লা তিন চিল্লার জন্য আরো বলি আরো বলি দাঁড়াইবে আরো দাঁড়াই দাঁড়াইবে আরো দাঁড়াই চিল্লা তিন চিল্লা বলি ভাই বলি নকদ নকদ বলি দাঁড়াই ভাই হিমত করি আল্লাহ আগামী সপ্তাহ পর্যন্ত কে তৈর হইয়া তিন চিল্লা চিল্লার জন্য তৈর আছে এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে কে কে তৈর হইয়া ইনশাল্লাহ চিল্লা তিন চিল্লা জন্য হবে এক সপ্তাহ चिल्ला मेरे दस्तो आज के नबीर तरिका सामने डुबते अथच नबी चोर पानी की जिब्री लाते जिजे कदे कें আপনারা সোমান আল্লাহ পড়তেছেন খুব ইস্তাম সোহান আল্লাহ পরে নাই চোখের পানিও বন্ধ করে নাই খুজুস্তমছে থানা থানায় জিবরিল এক বছর তিনশো দিন জিবরিল আমার করতে পারবে না। তো কমায়া উন্মত এক মাস আগে মৃত্যুর এক মাস আগেও তবা করলে মাঝাম বলছে এক মাস উনত্রিশ দিন আর তিরিশ দিন জিবরিল আমার উন্মত পারবে না আবার নিয়ে আসছে এক সপ্তাহ বলছে এক সপ্তাহ আমার উম্মত পারবে না এক সপ্তাহ সাত দিন চুর্থ বার মৃত্যুর একদিন আগে তো বলতে আমার উন্মত পারবে না চব্বিশ ঘন্টায় একদিন হয় তখন শেষ আল্লাহ পাঠাইতে যখন কণ্ঠ নালীতে রক্ত কণ্ঠা তা যখন কণ্ঠ নালীতে রু আসার পূর্বেও যদি তোবা করে তারপরেও মা হাইসা দিছে আর বলছে ইদানিয়া জিবরিল তাই আমার যে নবী উমের জন্য এরকমের পানি ঝরা কমাইতেছে আজকে ওই নবীর তরিকা চিন্দা করার জন্য ওই নবীর দিনকে চিন্দা করার জন্য উম্মতের দুয়ারে তাকাদা রাখা হইতেছে আর উম্মত বলতেছে না আমরা শুনতে রাজি যাইতে রাজি না কি করে মুখ দেখামু বলেন এই জন্য হিম্মত করি এক সপ্তাহ সময় আগামী সবে জুমার থেকে কে কে তৈরি আছে একটু দাঁড়ানো আরে দাঁড়ান না আল্লাহই আল্লাহ ঠিক না আমরা কি এরাদা করি না আল্লাহ নিয়ে গেলে আল্লাহ মঞ্জুর করলে না যেতে পারবো না এতো যেতে পারব না পারবো কি বলেন হিম্মত করা দাঁড়ানো কে কে আছে এক সপ্তাহের ভিতরে দাঁড়ান হিম্মত করা দাঁড়ায় যান দাঁড়ায় দাঁড়ায় গেলে ইনশাল্লাহ সবাই দাঁড়ানো হয়ে যাবে দাঁড়াই হিম্মত করা দাঁড়াই একটু হিম্মত করেন দিয়ে একটু হিম্মত করা দাঁড়ান বলি ভাই বলি কি বলেন যারা সারা দুনিয়াকে শিখায় তাদেরকে যদি শিখাইতে হয় নোয়া খালিতে তো এত লম্বাটা স্কিল করার কথা না এত কঠোর তো কি নোয়া খালিতে করা সম্ভব কি বলেন এক সপ্তাহ টাইম আপনাদেরকে দিলাম দেখি নিয়ত করেন তো কে কে যে আমি চেষ্টা করবো যাওয়ার জন্য এরা কে কে একটু দাঁড়ানতো ইনশাল্লাহ চেষ্টা করবো দাঁড়ানো যে আমরা চেষ্টা করবো ইনশাল আগামী সবে জুমার থেকে আসার জন্য হিম্মত করে আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান এই দিক থেকে আরো দাঁড়ান ইনশাআল্লাহ আরো মসজিদের ভিতরে চলে যাবে. আল্লাহ দেখুক আল্লাহ দেখুক ইনশাআল্লাহ নাম ঠিকানা সহ তস্কিল হওয়া যায় এরা এরাদা করছে ইনশাল্লাহ এরাদার উপরে কবুল চলি ভাই চলি দাঁড়াই ভিন্ন আচ্ছা ভাই তারপরে একটা তশ্কিল হলো যে ইনশাল্লা সামনে আমাদের রমজান আসতেছে ঠিক না হ্যাঁ আচ্ছা বলেন তো যে রমজানের আগে কে কে চিল্লা তিন চিল্লার জন্য তৈর আছেন এরা একটু দাঁড়ান তো তো রমজানের আগে চিল্লা তিন চিল্লার জন্য এরা দাঁড়ান হিম্মত করেন পুরো মজুয় দাঁড়াইতে পারে আল্লাহ কবুল করুন আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান কালকে সকালেই তো হুজুরামের দুয়ারে পেশ করা হবে শুক্রবারে উন্মতের আমল হুজুরামের দুয়ারে পেশ করা হয় কালকেই তো পেশ করা হবে হুজুর ইসলামের দুয়ারে কালকেই তো পেশ করা হবে কালকেই তো পেশ হবে কালকেই যারা ওই নোয়াখালীর মালকাতে দাঁড়াই ছিল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান বইশেন না কালকেই তো পেশ করা হবে আরে আজকেই তো জুমা শুরু হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে কি কন হুজু সুলতানের জুয়ারে পেশ করা শুরু হয়ে গেছে আচ্ছা এদেরকে তস্কিল কাবুতে কি করে আনা যায় এদেরকে যদি মস্তিদের ওই বাম দিকের কোনায় কাগজ সবাই তার নাম ঠিকানা এবং তারিখটা হইতে পারে না হইতে পারে না সবাই যখন দাঁড়াইতে তাহলে সবাইকে বসায়া কাগজ ছেড়া দেন সবাই যার যার নাম লেখা দিয়া দিবে বসি ভাই বসি আল্লাহ কবুল করেন এখন ভাই উঠা উঠি না করি উঠা উঠিনা করি বসি ভাই বসি আসল তো বয়ান না আসল তো না এখন কাগজ ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ব্যক্তি আমানতদারির সাথে আমরা আমাদের নাম এবং ঠিকানা কাগজের ভিতরে লেখা এখানে জমা দেওয়া দিব কি বলেন করবো তো হ্যাঁ আর মেরে দোস্ত একটা এলান সাল লাগানো ওলামায় কেরাম যারা আছেন। এইখানে তস্কিলের কাজ পুরা হইতে থাকবে সাল লাগানো যে সমস্ত ওলামায় কেরাম আছেন ওনারা যদি দয়া করে মসজিদে ধুইকা ওই দিকে পুনায় চলে যান তাহলে আপনাদের সাথে জরুরি মশওয়ারা আছে সাল লাগানো ওলামায় কেরাম যারা আমরা উপস্থিত আছি এরা যদি এখনই উঠা মসজিদের ভিতরে ওই ঐদিকের কোনায় চলে যায় আমি যে ডাইন দিকের কোনায় দেখাই দিচ্ছি ওই ডাইন দিকের কোনায় চলে যায় তাহলে আপনাদের সাথে জরুরি মশওয়ারা আছে বাকি সাথী কেউ উঠব না আপনাদের ভিতরে এখন কাগজ ছেড়া দেওয়া হবে আপনারা নাম ঠিকানা লেখা তারপরে জমা করে উঠবেন কি বলেন হ্যাঁ মার্কাস তো আমাদের নিজেরই ঠিক না নামাজ যদি দুই মিনিট আগে পিছু হয় কোনো অসুবিধা তো নাই কি বলেন আর যে সমস্ত আইম্মায় মাসাজিদ্দিন এখানে আসেন কাল সকাল সাতটা থেকে নিয়া আটটা পর্যন্ত আপনাদের সাথে জরুরি মশওয়ারা আছে যদি কেউ এখানে উপস্থিত থাকেন ওনারা তো সকাল সাতটায় আসবেনই আর আপনাদের সাথে যে সমস্ত আইম্মায় মাসাজিদ্দিনদের এই পৌর এলাকার ভিতরে সম্পর্ক আছে যে যতটুকু পারেন মোবাইলের মাধ্যমে একে অপরকে খবর দেওয়া আর পুরান সাথীরা যারা বিভিন্ন হালকার থেকে আসছেন ওনারাও এই জিম্মাদারিটা মাথায় নিবেন আর আমাদের মার্কাজের এইখানে অনেক কোলামায় ক্রামের আইম্মায় মাসাজিদিনের মোবাইল নাম্বার সহ নাম দেওয়া আছে আপনারা যে যেই হালকার দেখানিয়েন ইমাম সাহদের সাথে মোবাইলে যোগাযোগ করা এক সাথীকে নির্ধারণ করবেন যিনি ওনাকে বেলা সাতটার ভিতরে সাথে নিয়ে আসতে পারেন শোনা হইতে আল্লাহ কবুল করুক হ্যাঁ আপনারা যেরকম ভালো মনে করেন সাক� filtা <laughs>